পরিবেশিত হবে কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করব খাইবারের যুদ্ধের সময়কার ঘটনা বলা যায় যেমন সাফিয়া বিনে হুয়াই রাদ আনহার সাথে নবীজি সাল আলহিউলামের বিয়ে এবং আবিসিনিয়া থেকে মোহাজির প্রত্যাবর্তন এরপরে আসবে সপ্তম হিজড়ির কিছু গুরুত্বপূর্ণ সারিয়া বা সামরিক অভিযানের কাহিনী এরপর আলোচনা করা হবে প্রথমে আমরা আলোচনা করব সাফিয়া বিনতে হুয়াই রাদ আহার সাথে নবিজি সাল্লাহ আলহিউ আসলামের বিয়ের কাহিনী এই বিয়ের কাহিনী জানার আগে একটু পেছনে তাকানো যাক এই সাফিয়া হচ্ছেন ইহুদি গোত্র বন নাজিরের নেতা হুয়াই বেন আখতাবের কন্যা এই হচ্ছে সেই হুয়াই যে আল্লা রসুল সাল্ল আলী ওয়াস্লাম মদিনায় আসার পর থেকেই তার সাথে শত্রুতা করার ব্যাপারে প্রতিজ্ঞা করেছিল এটি সাফিয়ার ঘটনা। এই এই প্রতিজ্ঞা ঘটনাটি আগেই উল্লেখ করা হয়েছে। হুয়াই খন্দকের যুদ্ধের সময় বনু করাইজা গোত্রে বিদ্রোহের পেছনে অন্যতম হতা তাকে বনু করাইজার ঘটনায় হত্যা করা হয় তার ভাইও খন্দকের যুদ্ধে অংশ নিয়েছিল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 সাফিয়া বেছে নিলেন আল্লাহ এবং তার রসুলকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের সাথে সাফিয়া বিদায় বিয়ে হল এই বিয়ে হয়েছিল সাফিয়ার মাসিক সম্পন্ন হবার পর সে পর্যন্ত তারা খাইবারেই ছিলেন সাহাবিরা ঠিক বুঝতে পারছিলেন না যে সাফিয়া কি রসুল্লাহ সাল আলহিউসলামের স্ত্রী নাকি দাসী তারা দেখলে নবীজ সাল্ল আলিউসলাম সাফিয়াকে চাদর দিয়ে ঢেকে দিয়েছেন এবং উটের ওপর তার পেছনে বসিয়েছেন তখন তারা বুঝতে পারলেন সাফিয়া হচ্ছে নবীজির স্ত্রী এরপর খাইবার থেকে ফেরার পালা ফিরতি পথে ছয় মাইল গিয়ে রসুল্লাহ সাল্লু আলীউসলাম বিরতি নিতে চাইলেন যেন স্ত্রীর সাথে থেকে বিয়ে পূর্ণ করতে পারেন কিন্তু সাফিয়া রদ আনহা রাজি হলেন না বিষয়টা রসুল্লাহ সাল্লু আলিউসলামকে একটু অসুবিধায় ফেলে দিল তিনি সাফিয়াকে কিছুই বললেন না পরে তারা বাই থামলেন এবং সেখানেই ওয়ালিমা অনুষ্ঠিত হল চাইলেন কেন তিনি প্রথমবার থামতে রাজি হলেন না তখন সাফিয়া করলেন ওই এলাকাটা ছিল ইহুদিদের কাছে তাই আমি আপনার জীবনের ব্যাপারে আশঙ্কা করছিলাম সাফিয়ার উত্তরে সন্তুষ্ট হলেন সাফিয়ার উত্তর সাফিয়ার অন্তরের কথাকে প্রকাশ করে যদি তিনি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করতেন তাহলে আল্লাহ রসুল্লাহ আলী আসালামের নিরাপত্তা নিয়ে এতটা উদ্বিগ্ন হতেন না ওয়ালিমা শেষে যখন তারা ফিরে আসবেন তখন কা ছোট্ট একটা ঘটনা রসুল্লাহ সাল্ল আলী আসলামের পারিবারিক জীবন সম্পর্কে বড় একটা ধারণা দেয় তারা মদিনার উদ্দেশ্যে রণা দেবেন সাফিয়া উটের পিঠে ওঠার প্রস্তুতি নিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসলাম তার গায়ের চাদর খুলে সাফিয়ার বসার জন্য বালিশ বানিয়ে উটের পিঠে বসিয়ে দিলেন এরপর নিজের হাটু উঁচু করে ধরলেন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 সবাই আল্লাহ রসুলের বাহিনীর হাতে নিহত হয়েছে তার গোত্রের লোকেদের আল্লাহ রসুল সাল্লাহ আলী মদিনা থেকে বের করে দিয়েছেন এ সবই ঘটেছে তার চোখের সামনে তিনি তখন একজন কম বয়সী নারী স্বাভাবিকভাবেই আল্লা রসুল সাল্লাহ আলিয়া প্রতি তার একটা খুব কাজ করা কথা আল্লাহ রসুল কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন তিনি সাফিয়ার আবেগগুলোকে উপেক্ষা করেননি বরং নিজের আবেগটাও প্রকাশ করেছেন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 আগের সেই প্রশ্নে ফেরা যাক কিভাবে একজন নারীর পক্ষে তার স্বামী আর পিতার হত্যাকারীকে বিয়ে করা সম্ভব এই প্রশ্নের উত্তর এক শব্দে দেওয়া সম্ভব তা হচ্ছে ইমান সাফিয়া তার স্বামী আর বাবার বন্ধন থেকে ইমানকে প্রাধান্য দিয়েছেন তিনি ইমানকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়েছিলেন আর তাই আল্লা রসুলসাল আলী আসলাম হয়ে যান তার সবচেয়ে প্রিয় মানুষ রসুল্লাহ সাল্লু আলী আসলামের নবতার কথা তিনি সেই ছোটবেলা থেকেই জানতেন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 নাই যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না রসল্লা আলী তাকে বললেন তুমি চাইলে ইসলাম গ্রহণ করে আমার সাথে থাকতে পারো অথবা ইউদি হিসেবে থেকে যেতে তাকে এটা বলেননি যে তিনি মুসলিম হলে তিনি স্বাধীন হয়ে যাবেন সম্ভবত এই কথার মাধ্যমেও রসুল্লাহ সাল্লাহু আলী আসলাম তার ইমান পরীক্ষা করছিলেন যে তিনি সত্যিকারে মুসলিম হতে চান নাকি নিজের সুবিধার জন্য মুসলিম হচ্ছেন সাফি উত্তর দেন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 এই বিয়ের মাধ্যমে সাফিয়া জাহান নাম থেকে শুধু রক্ষা পেয়ে হলেন না তিনি হয়ে গেলেন সেরা নারীদের একজন স্ত্রীরা তার প্রতি ঈর্ষা বোধ করতেন রসুল্লাহর স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা কাজ করত আয়সা রাদেল্লা আনহা এবং জাইনাব রাদেল্লা আনহার মাঝে বাকি স্ত্রীরা কেউ থাকতেন আয়েশার দলে কেউ থাকতেন সাইনাবের দলে কিন্তু সাফিয়া ঠিক কোন দলে ছিলেন না তিনি কিছুটা একা ছিলেন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 আর সে হিসেবে তার পিতা হচ্ছেন মুসা এবং চাচা হলেন হারুন আরো একটি ঘটনা ঘটেছিল বিদায় হাজার সময় সাফিয়ার উট অসুস্থ হয়ে পড়ে তখন রসুল্লাহ সাল্ল আলীসলাম জাইনাবকে বলেন তার একটি উট যেন তিনি সাফিয়াকে ধার দেন জাইনাব প্রচন্ড ঈর্ষা চোটে বলে ফেললেন কি আমার উঠ দেব ওই ইহাউদিয়াকে এ কথাটি রসুল্লাহসাল আলী আসলাম একেবারেই পছন্দ করেননি বরং খুব রাগ করেছিলেন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 আকে অপরের দিকে ইশারা করছিলেন করলেন এবং বাকি স্ত্রীদের বললেন যাও তোমরা জিজ্ঞেস করলেন কেন রসুল্লাহ সাল্লু আলিউস্লাম উত্তর দিলেন তোমরা সাফিয়াকে অবজ্ঞা করেছ তাই আল্লাহর শপথ শেষ সত্য বলে আমরা সাফিয়া বিদায় আনহার প্রসঙ্গ এ প্রসঙ্গে আবু আয়ুব আল আনসারী একটি ঘটনা উল্লেখ না করলে নয় সফিয়া আনহার সাথে বিয়ে হবার পর যে রাতে আল্লাহ রসুল সাল আলী আসলাম তার সাথে থাকলেন সেই রাতে আবু আয়ুব আল আনসারী সারা রাত সেই তাবুর পাশে দাঁড়িয়ে থেকে নবী সাল্লাহ আলি আসলামকে পাহারা দেন সকালবেলা উঠে আল্লাহ রসুল সাল্লু আলিউসলাম আবু আয়ুবকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু আয়ুব তুমি এখানে কেন আবু আয়ুব তখন উত্তর দিলেন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 হিজরতের একটি উদ্দেশ্য ছিল আবিসিয়াকে রসুল্লাহ সাল্লিউসলাম ইসলামের একটি নিরাপদ ঘাঁটি বা আশ্রয়স্থল হিসেবে রাখতে চেয়েছিলেন। প্রশ্ন আসতে পারে তাহলে মোহাজিররা কেন প্রথমে করলেন না। এর উত্তর হল মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সত্যি কিন্তু এর স্থিতিশীলতা অর্জিত হতে আরও বেশ কয়েক সময় লেগেছে বিশেষ করে যখন খাইবারের পতন হল তখন মদিনাকে একটি নিরাপদ এবং স্থিতিশীল রাষ্ট্র ধরা যায় কারণ মোদিনার চারপাশে খাইবারি ছিল সবচাইতে শক্তিশালী রাজনৈতিক শক্তি যে কারণে খাইবার পতনের পর মুহাজিদের আর আবিস্তিনায় থাকার কোন প্রয়োজন ছিল না এটা অনেক জানেন। আবিসিনের মহাজিররা ছিলেন ইসলামের প্রথম যুগের মুসলিম আর প্রথম যুগের মুসলিমদের শ্রেষ্ঠত্ব অন্যদের ওপরে তা বলাই বাহুল্য এই মুসলিমরা ছিলেন রসুল্লাহ সাল্ল আলি আসলামের একদম আপন মানুষ কারণ কঠিন সময়ে স্রোতের বিপরীতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন দীর্ঘ সময় পর যখন তারা মদিনায় ফিরে আসলেন তখন রসুল্লাহর জন্য সেটা ছিল প্রচণ্ড আনন্দের একটা মুহূর্ত তিনি বলেন আমি জানি না আজ আমি কেন এত খুশি খাইবার বিজয় নাকি জাফর ফিরে আসা আবেস্তিনিয়ার মহাজিরা যখন মদিনায় ফিরে আসলেন তখন এভাবেই আল্লা রসুল সাল্লিসলাম নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন একদিকে খাইবার বিজয়ের আনন্দ অন্যদিকে আপন জন ফিরে আসার আনন্দ জাফরে বিন আবি তালিব রাজিয়াল আনহু ছিলেন আল্লাহ রসুল্লের চাচাত ভাই দীর্ঘদিন পরে তাকে ফিরে পেয়ে রসো সাল আলী জড়িয়ে ধরে চুমো দেন জাফর বিন আবি তালিবকে কাছে পাওয়া ছিল আল্লাহ রসুল্লাহ অত্যন্ত আনন্দের একটি ঘটনা আমার এবেন ওমাইয়া আদামারি রাজহুকে নাজ্জাসীর কাছে পাঠান যেন তিনি মহাজিদ্কে মদিনায় পাঠিয়ে দেন নাজ্জাসী সানন্দে দুটো জাহাজ করে সবাইকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দেন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 করলেন। এনে পরবর্তী আলিব রবর্তী একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আবু হাদিস আগমনার দিক থেকে অন্য কোন ধারের কাছে যদিও তিনি রসৌল্লা আলিউ ইসলামের সাথে এসে সপ্তম হিসেবে যোগদান করেন এবং নবীজিকে মাত্র তিন বছর এক মাসের মতো সময় পান তার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা অন্য সব সাহাবিকে ছাড়িয়ে যায় তিনি তখন ইয়েমেন থেকে এসেছিলেন এবং তার নাম ছিল আব্দুর রহমান এ সাকার তিনি ছিলেন আদ্দাউস গোত্র থেকে মদিনা হিজরত করার পর জানতে পারেন নবীজি খাইবারে এটা শুনে তিনিও খাইবার চলে আসেন সুতরাং আবিহাজির এবং আদাউসের ছোট একটা গোত্রের মুসলিমরা একসাথে খাইবারে আসে যখন খাইবার বিজয় হয় আবিসিনিয়ার মুসলিমদের রসুল্লা সাল্ল আলি আসলাম গণিমতে ভাগ দেন আর আত্মাউস গোচার জন্য সাহাবাদের কাছে অনুমতি চান এবং সাহাবারা সম্মত হন সুতরাং লড়াই না করেও কিছু সম্পদের মালিক হন জাফার আবিতালিব রহ নেতৃত্বে মুসলিমরা আবিহ ছিলেন প্রায় দশ বছর এই দশ বছরে অনেক বড় বড় ঘটনা ঘটে যায় আল্লাহ রুসুল্লাহ হিজরত ইসলামী রাষ্ট্রের গোরাপত্তন বদর উহুদ খন্দক ইত্যাদি এই কারণে মোদিনার কেউ কেউ মনে করেন তারা বুঝি আবিসিনের মুসলিমদের থেকে এগিয়ে আছেন এই প্রসঙ্গে অমর আবিন খত রাদ আনহু এবং আিসিনিয়া ফেরত সাহাবিয়া আসমাবিনের স্ত্রী তিনি একদিন অমরের বাসায় হাফসার সাথে দেখা করতে আসলেন আসমাকে দেখে অমার বললেন ইনি কি সেই আবিসিয়া থেকে সাগর পাড়িয়ে দিয়ে আসা মহিলা হাফসা বললেন হ্যাঁ ইনি সেই অমর আদেল তখন আসমাকে উদ্দেশ্য করে বললেন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 তারা ছিলেন শাম অঞ্চলের আত্মারীন থেকে আগত আল্লাখামগোচ্ের লোক সেখানে ছিলেন ছোট্ট শিক্ষণীয় ঘটনা আছে আল্লাহ রসুল্লাহ আলী বিলাল রাজ আনহুকে বলেন তিনি যেন ফজরের সময় সবাইকে জাগিয়ে দেন কিন্তু বিলাল রাজিয়াল আনহু ঘুম থেকে না উঠতে পারায় ফজরের নামাজ সবারই কাজা হয়ে যায় সূর্যের তাপে সবার ঘুম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 তৃতীয় ঘটনাটাই হচ্ছে আল হাজ্জাজ এ বিন ইলাত আসসালামী রাদে লওয়ানহুর ঘটনা আল হাজ ছিলেন বনুসুলাইম গোত্রের ধনী ব্যবসায়ী মক্কায় তার অনেক সম্পত্ত ছিল তার স্ত্রী থাকতেন মক্কায় তিনি মুসলিম হয়ে গেছেন এই খবর শুনলে কোরাইশা তার সম্পত্তি বাজয়াপ্ত করতে পারে এই আশঙ্কায় তিনি আল্লা রসুল সাল্লাই গিয়ে বললেন আল্লা রসুল আমার পরিবার আর সম্পদ মক্কায় ফেলে এসেছি আমি এসব ফিরে পেতে চাই এগুলো উদ্ধার করার জন্য আমি কি আপনার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারি আল্লাহ রসুল্লাহ আলী আসলাম তাকে অনুমতি দিলেন আল হাজের পরিকল্পনা ছিল কুরাইশদের কাছে গিয়ে আল্লাহ রসো বিরুদ্ধে কথা বলে তাদের আস্থাভাজন হয়ে তাদের কাছ থেকে তার সম্পদ নিয়ে মদিনায় চলে আসা আল হাজা গিয়ে কুজব ছড়ালেন যে মুসলিমরা খাইবার শোচনীয় পরাজিত হয়েছে খাইবার ইহুদিদের পরাজয়ের খবর তখনও কুরাইশদের কানে পৌঁছায়নি আলহাজের এই কুজব দাবানোর মতো মক্কা ছড়িয়ে পড়ল কুরাইশরা খুশিতে আটখানা হয়ে গেল আল হাজ্জাজ সেই সুযোগে বললেন আমি এসেছি আমার সম্পদ নিয়ে যেতে তার সম্পদ তাকে ফিরিয়ে দিল আল হাজে তাদের এভাবে বোকা বানাবে সেটা তারা ঘূর্ণাক্ষরেও কল্পনা করেনি এদিকে মুসলিমদের যেন শোকের কালো ছায়া গ্রাস করল কষ্টে দুঃখে তারা একেবারে ভেঙে পড়লেন আল আব্বাস এই গুজব শুনে স্তম্ভিত হয়ে গেলেন উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিলেন না তিনি আল কাছে তার দাসকে পাঠালেন আল হাজ্জ্জাজ সেই দাসকে বললেন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 আলহামদুলিল্লাহ সেই ঘটনায় ঘটেছে যা আমরা শুনতে চেয়েছিলাম আল্লাহ বিজয়ের বরফ দিয়েছেন সাফিয়াকে নিজের জন্য যোগ দাও আল্লাহ তখন স্বামীর কাছে চলে গেলেন এরপর আল আব্বাস ভালো পোশাক পরে কুরাইশদের আড্ডাখানায় গেলেন আব্বাসের কুরিয়া ছিল আবুল ফাদল কুরাইশা তাকে দেখে বলল কে খবর আবুল ফাদল তোমার কল্যাণ হোক এটা ছিল তখনকার সম্ভাষণ আব্বাস উত্তর দিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার উপর কল্যাণ বর্ষিত হয়েছে হাজ্জাজ আমাকে জানিয়েছে আল্লাহ খাইবারের বিজয় দিয়েছেন। মুসলিমরা খাইবার জয় করেছে আর আল্লা রাহু আলী আসলাম সাফিয়াকে বিয়ে করেছেন সে আমাকে বলেছে এই খবর যেন আমি তিন দিন গোপন রাখি কারণ সে এসেছে কেবল তার সম্পদ ফিরিয়ে নিতে এবং সেটা করে সে চলে গেছে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 এই অভিযানের নেতৃত্বে ছিলেন আবু বকর সিদ্দিক মুসলিমদের আক্রমণের মুখে তারা নারী শিশু সহ পাহাড়ের দিকে পালাতে থাকে তাদের আল নেন সালামা আকহ তিনি তাদের পালাবার পথে এমনভাবে তীর ছুটতে থাকেন যে তারা থামতে বাধ্য হয় এরপর তিনি তাদের বন্দী করে আবু বকর রদেল আনহোর কাছে নিয়ে আসেন বন্দীদের মধ্যে এক নারীকে সালামার খুব পছন্দ হয়ে যায় তিনি তাকে দাসী হিসেবে রাখতে চাইলেন আবু বাকর রাজ আহ সেই সুন্দরী নারীকে দাসী হিসেবে সালামাকে দিয়ে দিলেন কিন্তু এরপর আল্লাহ রসুল সালামাকে বলেন তিনি যেন সেই নারীকে ফিরিয়ে দেন সালামা কিছুটা অনিচ্ছার সাথে সেই নারীকে আল্লাহ রসুল সালু আলিউসলামের হাতে ফিরিয়ে দেন আল্লাহ রসুল সাল আলিউসলাম তখন সেই নারীকে কুরাইশদের কাছে পাঠিয়ে দেন যেন তার বিনিময়ে কুরাইশদের হাত থেকে কিছু বন্দী মুসলিমদের ছাড়িয়ে আনা যায় এই সারিয়া থেকে শিক্ষা হলো। মুসলিম বন্দীদের মুক্ত করার গুরুত্ব আল্লাহ রসুল সাল্ল আলীসলাম বলেছেন বন্দিকে মুক্ত করো। মুসলিম বন্দীদের কাফিদের হাত থেকে মুক্ত করা ওয়াজিব এই ঘটনা আমরা দেখি একজন নারীকে একজন সাহাবীর পছন্দ হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল তাকে ফিরিয়ে নিয়ে কোরাইশদের কাছে ফিরিয়ে দিয়েছেন যেন তার বিনিময়ে কিছু মুসলিমদের ছাড়িয়ে আনা যায় অভিযান ত্রিশ জন মুসলিমকে পাঠানো হল বন মুলায় কোত্রের বিরুদ্ধে এরা ছিল গাদাখানের একটি গোত্র অভিযান করতে গিয়ে তারা শত্রুদের প্রচণ্ড আক্রমণের মুখে পড়েন এবং প্রায় সবাই শহীদ হয়ে যান অভিযানের নেতা বসির বেন সাহাদ আহত হন যার নিয়ে কোন রকমে মদিনা ফেরত আসেন এই আক্রমণের জবাব দিতে আল্লাহ রসুল্লাহ আলহাসম আর একটি সারিয়া প্রেরণ করেন এই সারিয়ার কমান্ডার ছিলেন গালিবেন আবদুল্লা রানহ যাত্রাপথে বনমুলের এক লোককে গুপ্তচর মনে করে গ্রেফতার করেন লোকটির নাম ছিল হারিস বেন মালিক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 প্রচণ্ড ব্যথায় তার শরীর যেন পিছিয়ে উঠল কিন্তু তার প্রতিক্রিয়ার উপর পুরো বাহিনী নিয়াপত্তা নির্ভর করছে টু শব্দটি করলেও মুসলিমদের অবস্থান শত্রুদের কাছে স্পষ্ট হয়ে যাবে সমস্ত প্রস্তুতি আর পরিকল্পনা মাঠে মারা যাবে জুনুব সেই ভয়ঙ্কর ব্যথা দাঁতে দাঁত চেপে ধহ্য করে নিলেন শত্রুরা যেন তার উপস্থিতি টেন না পায় তার জন্য মুসলিমদের অভিযান ভন্ডুল না হয়ে যায় এরপর আস্তে আস্তে করে তীরটি খুলে ফেলেন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 গালিব ইবেন আব্দুল্লাহ নেতৃত্বাধীন আরেকটি সারিয়া ছিল বনু আওয়াল এবং বনু আবদার উদ্দেশ্যে অভিযানে ওসামা বিন জাইদ রাদহুর একটি বিখ্যাত ঘটনা আছে তিনি এই অভিযানে এক লোককে গ্রেপ্তার করেন সে তখন বলে ওঠে লাহা ইল্লাল্লাহ কিন্তু উসামা তাকে হত্যা করে ফেলেন তার যুক্তি ছিল লোকটা যান বাঁচানোর জন্য কালিমা পড়েছে আল্লা রসম সাল আলিউসাল এই ঘটনা শুনে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেন ওসামাকে বললেন তুমি কি লোকটার বুক চিরে দেখেছ সে সত্যি বলেছে না মিথ্যা লা ইল্লাল্লাহ বলার পর তুমি তাকে হত্যা করেছ এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে বাহ্যিক অবস্থার উপর একজন মানুষকে বিচার করতে হবে এই কারণে রসুল আলী বলেছিলেন তুমি কি তার বুক চিরে দেখেছ যে সত্যি না মিথ্যা একজন মানুষ যদি নিজেকে মুসলিম দাবি করে তখন তাকে ইমানদারি ধরতে হবে নিছক সন্দেহের কারণে তাকে কাফির ভাবা যাবে না যদি না তার কাছ থেকে কুফরি প্রকাশ পায়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 তিনি যদি আজকেই মুসলিম হতেন তাহলে হয়তো এই হত্যার জন্য তাকে এত লজ্জিত হতে হতো না একজন মুসলিমের রক্ত পবিত্র এবং হাদিসে এসেছে কাবা ঘর থেকেও মুসলিমদের রক্ত দামি হাদহুর সারিয়া আবু হাদ্রা দাদ আনহু দুইশ দীর্ঘা মহরের বিনিময়ে এক মহিলাকে বিয়ে করেছিলেন কিন্তু মোহর আদায় করার সামর্থ্য তা ছিল না তখন তিনি রসুল্লা আলহাসমের কাছে সাহায্য চাইতে আসলেন এত মোটা অঙ্কের মোহর রসুল্লাহ আলী পছন্দ হল না তখন তিনি বললেন সুবাহ টাকা যদি স্রোতের মতো ভেসে আসত তবুও তো এত মোহর ধরা ঠিক হত না তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কিছুই নেই যাই হোক রসুল্লা সাল্লাহ আলিহাস্লাম আবু হাদ্রাজ সহ আরো দুজনকে পাঠালেন কায়েস নামের এক লোককে শায়স্তা করার জন্য সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোক সংগ্রহ করছিল এই অভিযানে দেয়ার মতো রসুল্লাহর হাতে ছিল একটি দুবলা পাতলা উঠ সেই উটকে সম্বল করে তারা তিনজন বের হলেন তারা সেই লোককে হত্যা করতে সমর্থ হন এরপর আলাম আবু তিনি মহর পরিষদ করেন রাজাম নামের এক ইহুদি গাতাফানের লোকদের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক করার চেষ্টা করছিল তার কাছে ত্রিশ জন সৈনিক সহ রসুল্লা সাল আলাইস্লাম আব্দুল্লাহর হিসেবে নিয়ে আফসোস করতে থাকে তখন সে আব্দুল্লাহবিন উনাইস রাহুকে হত্যা করার চেষ্টা করে আব্দুল্লাবিন উনাইস রাহ আনহু আহত হন কিন্তু নিজেকে সামনে নেন দুই দলের মধ্যে মারামারি শুরু হয় এবং ইহুদিদের একজন ছাড়া সবাই মারা পড়ে ঘটনা বাত্ন ইদামের এই অভিযান প্রেরিত হয়েছিল ইদামে নেতৃত্বে ছিলেন আবু হাদ্রাদ আদিল্লা আনহু অথবা আবু কাতাদারিল্লা আনহু এই অভিযানের গুরুত্বপূর্ণ অংশ অভিযানে অংশ নেয়া মোহাইলিম এবেন জাস্সামার কাহিনী অভিযান চলাকালীন সময় পাশ দিয়ে যাচ্ছিলেন আমর এবেন ইতবাত আসজাই তিনি ছিলেন একজন মুসলিম মুসলিম হিসেবে তিনি সেই বাহিনীকে সালাম দেন বলেন আসালাম আলাইকুম সেই সুযোগে মোহাল্লিম এ বেন তাকে সেখানেই খুন করে ফেলে জাহিলিয়াতের সময় মোহাল্লিমের সাথে সেই লোকে কিছু উনি দ্বন্দ্ব ছিল তাঁর জের ধরে মোহাল্লিম তাকে মুসলিম হওয়া সত্ত্বেও হত্যা করে এই ঘটনা পরে হুনায়নের সময় গতখানের নেতা ওয়াইনা এবেন হেসেন রসুল উল্লাহ সাল্ল আলিউসালামের কাছে এসে এই হত্যার প্রতিশোধস্বরূপ রক্তের বদলে রক্ত দাবি করল আর মুহাল্লিমের পক্ষে লোকেরা রক্তপন্দিতে অস্বীকার করল জন্য রক্তপণ হিসেবে একশটি গুড় দিতে চাইলেন ও আইনা তখন বলল আল্লাহর কসম করে বলছি আমি তাকে ছাড়ব না যতক্ষণ না তার পরিবার সেই কষ্ট পাচ্ছে যেই কষ্ট আমার পরিবার পেয়েছে আলী আসলাম দ্বিতীয়বারের মতো রক্তপণ নিতে প্রস্তাব করলেন শেষ পর্যন্ত তারা রাজি হল এবং রক্তপণ গ্রহণ করল মোহাল্লিমের লোকেরা মোহাইল্লিমকে বলল তুমি রসোসাল আলহামের কাছে যাও এবং তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলো আল্লাহর কাছে ক্ষমা যাও লম্বা সুঠামদেহী মুহাল্লিম আল্লাহ রসুল্লাহ আলহামের কাছে আসল পরনে ছিল তার মৃত্যুর পোশাক বলল হে আল্লাহ রসুল আমি মুহাল্লিম আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন রসুল্লাহ সাল্ল আলহিবাস্লাম বললেন হে আল্লাহ আপনি মুহাল্লিমকে ক্ষমা করবেন না মুহাল্লিম চোখ মুসতে মসতে চলে গেল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 पशु पाल रसलमेर डाके আপনার কোন শরিক নেই আমি আপনার ডাকে সারা দিয়েছি নিশ্চয় সমস্ত প্রশংসা নেয়ামত এবং সাম্রাজ্য আপনারই আপনার কোন শরিক নেই তাহলে আকাশ বাতাস মুখর হয়ে উঠল চুক্তি অনুসারে কথা ছিল মুসলিমরা মক্কায় ভারী কোন অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না কেবল তরবারি রাখতে পারবে। কিন্তু সফরের নিরাপত্তার জন্য রসল সাল আলী ওয়াস্লাম সাথে তীর ধনুক বর্ষা জাতীয় ভারী অস্ত্রশস্ত্র আনলেন আর সাথে আরও ছিল মোহাম্মদ বিন মাস্লাম রদ আনহুর নেতৃত্বে দুইশো ঘোর সওয়ারি রসুল কোন লোকচাপ দেখল তিনি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মক্কা দিকে আসছেন তখন তারা পাঠালো মিখরাজ হাফসকে রসুল্লাহ আলী এবং তার সাহাবিরা তখনও মক্কা থেকে আট মাইল দূরে বন ইয়াজুজে মিখরাজ্লু আলীকে বলল যৌবনে এবার বার্ধককে আপনি বিশ্বাসঘাতক ছিলেন না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 রসল সাল আলাম ভারী অস্ত্র মক্কা মক্কার সীমানা ঠিক বাইরে রেখে গেলেন যেন হঠাৎ প্রয়োজন পড়লে সেগুলো ব্যবহার করা যায় এগুলোর সাথে তার সাথে ছিল দুশো ঘোর তারা মক্কার বাইরে অবস্থান করছিলেন সাথে তার শান্তি চুক্তি ছিল সত্যি কিন্তু তিনি তাদের অঙ্গীকারের উপর শতভাগ আস্থা রাখেননি কারণ ইসলামের শত্রুদের উপর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 তাদের এই গুজবের জবাবে রসল্লা সাল্লী সাহাবিদের আদেশ করলেন যেন তারা নিজেদের ডান কাত উন্মুক্ত করে দিয়ে জোরে জোরে তাওয়াফ করেন অর্থাৎ দৌড়ের মতো তিনি চাইছিলেন কুফফাররা মুসলিমদের মাঝে দুর্বলতার বিন্দু মাত্র ছাপও যেন খুঁজে না পায় আর হয়েছিল তাই কুফফাররা মুসলিমদের এভাবে তাওয়াফ করতে দেখে বলে ওদেরকে দেখে তো মোটেও দুর্বল মনে হচ্ছে না মুসলিমরা রোক এমেন এবং হাজরে আসোয়াদের মাঝামাঝি জায়গাটা ছাড়া বাকি অংশে খুব দ্রুত হাঁটলেন রুকনি ইয়েমেন এবং হাজরে আসওয়াদের মাঝে তারা স্বাভাবিক করতে হাঁটলেন কেননা তাদেরকে কাফেরা দেখতে পাচ্ছিল না এভাবে সাতবারের মধ্যে প্রথম তিনবার তারা এভাবে জোরে হেঁটে তাও করলেন তারা এসেছিলেন ওমরা করতে কিন্তু একটা চাপা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল দুই শিবিরের মাঝে জোরে জোরে তাওয়াফ ডান উন্মুক্ত রাখা জোরে জোরে হাঁটা এসবই তারা করছিলেন ক্রাইশদের একটি বার্তা দেবার জন্য আমাদেরকে না। এমনটা উহুদের দেখা গেছে।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 বরং এই যুদ্ধ মন আর মননের যুদ্ধও বটে আল্লাহ রসুল্লাহ আলী আসলাম এবং সাহাবিরা তাওফ সম্পন্ন করলেন এরপর তিনি কিছু সাহাবিকে মক্কার বাইরে পাঠিয়ে দিলেন যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা যেন এসে তাওফ করতে পারে এভাবেই মক্কায় আগত সমস্ত মুসলিমরা ওমরা সম্পন্ন করল এই ওমরা সম্পাদনের পর মাইমুনা বিদ্য হারিস রেদেল আনহার সাথে সসল্লা সালু আলী আসলামের বিয়ে হয় মাইমুনা বিতাল হারিস ছিলেন আল আববাস এবং আব্দুল মোতালিবের স্ত্রী ওম্মল ফাদালের বোন তার আগে স্বামী আবু রুহম মারা গেলে তিনি আরেকটি বিয়ে করার ইচ্ছা পোষণ করেন আল আব্বাস তার ভাতিজা আল্লাহ রসুল্লাহ আলহামকে মাইমুনার স্বামী হিসেবে পছন্দ করলেন মোহরণা নির্ধারিত হল চারশো দীর্হাম আল আব্বাস নিজের পকেট থেকে চারশো দীরহাম দিয়ে রসোল্লা সাল্ল আলহামের পক্ষের বিয়ের মোহরণা আদায় করলেন আল্লাহর ইচ্ছায় বেশ দ্রুতই বিয়েটি হয়ে গেল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 এই কথার পরে আর মক্কায় থাকা যায় না তাই আল্লাহ রসুল গেলেন। এবং সারিফে তার ওয়ালিমা সম্পন্ন করলেন সেই সারিফে যেখানে তার ওয়ালিমা হয়েছিল এই অমরা থেকে ফিরে আসার সময় একটা মজার ঘটনা ঘটে যখন রসুল্লাহ সাল আলী ওয়াস্লাম মক্কা থেকে চলে যাচ্ছিলেন সেই মুহুর্তে এক অল্পবয়স্ক বালিকা এসে দৌড়ে বলতে থাকল চাচা চাচা চাচা সে মোদিনায় যেতে চাচ্ছিল এই বালিকা হল যুদ্ধের শহীদ হামজেন আব্দুল মোতালি আনহুর মে আলী বিন আবুত আনহু তাকে খপ করে ধরে এনে স্ত্রী ফাতিমার কাছে দিয়ে বললেন তোমার চাচাতো বোনের যত্ন নাও তাকে মোদিনায় ফিরে নিতে হবে ওদিকে জাফর এ বিন আবিতালী ব্রাদহু বাদ সাধলেন বললেন না না ওকে আমি নিতে চাই আলী রাদহু অধিকার দেখিয়ে বললেন কিন্তু আমি তোর চাচাতো ভাই জাফর রাদিলহু ছাড়বার পাত্র নন তিনি বললেন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 আজ তারা সবাই একটা বাচ্চা মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য আলী ওয়াস্লাম তখন আসলেন এই মধুর দ্বন্দ্ব মিটমাট করতে সেই বালিকা দায়িত্ব তুলে দিলেন জাফর বিন আবিতালিবাদিল্লা স্ত্রীর হাতে আর সেই সাথে কারণটাও ব্যাখ্যা করলেন বললেন আল খোলাত বিমান উম অর্থাৎ খালার মর্যাদা মায়ের সমতুল্য রসল্লাহ আলী আসলাম বুঝতে পারলেন বাকি দুজন হয়তো বন খারাপ করতে পারেন বা তারা কিছুটা বঞ্চিত বোধ করতে পারেন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 रेईनड मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट